Thank you. বাংলা মানবতা সমাধান বে বিশ্রো হবো নী রকাতাম রসুল ওমমাবাদ ফজ্হমিনাফি সুফে মূসা ও ইব্রাহিম যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে সালাহ সালাম নাজিল হকী মোহাম্মদ রসুল্লাহ আলিয়া যাকে আল্লাহাকবুল আলমিন সত্যদ্দিন নিয়ে প্রেরণ করেছিলেন আমাদের তফসির হাবেদুর নাজমের আয়াত নম্বর সাঁত্রিশ থেকে আল্লাহাক রব্বুল আলমিন আয়াত নম্বর ছত্রিশ এরশাদ করছেন আমলাম ইয়নাবা বে মাফি সোহে নাকি এই লোকদেরকে যেই লোকদের কথা এর আগে আল্লাহাক উল্লেখ করেছেন আগের আয়াতগুলিতে যে আল্লাহর কথা আল্লাহর রসুলের কথা দিনের কথা শুনলে মুখ ফিরিয়ে নেয় আর অল্প দিয়ে মনে করে যথেষ্ট আর বেশি দিলে অভাবী হয়ে যাব। আর এইরকম ধারণা এই জন্যই যে তাহলে কি সে অদৃশ্য জানে তার ভবিষ্যৎ সম্পর্কে জানে যে দান খাই করলে অভাবী হয়ে যাবে না দান খেরাত করলে কোনো মানুষ অভাবী হয় না আল্লাহ সন্তুষ্টির কাজে খরচ করলে বাপ মাকে দিলে বিশেষ করে নাবালক ভাই বোনদেরকে মানুষ করলে আর যারা বড়ো হয়েছে তারাও যদি অভাবী থাকে তা তাদের প্রয়োজন থাকে আত্মীয়তার সম্পর্ককে মজবুত করার জন্য দেওয়া এটা নবী কারিম সাল্লাহ আলিয়া সালামের আদর্শ আম্বি আর আদর্শ তো নেকির এই এইরকমই দিনের খেদমত দিনের খেদমত অনেক সময় ফরো দিনের খেদমতের জন্য অর্থ ব্যয় করা অনেক সময় ফরস দাওয়ার কাজে তো এই সব ক্ষেত্রে ব্যয় করে কেউ যেন এই আশঙ্কা না করে যে বেশি ব্যয় করলে অভাব হয়ে যাবে কমে যাবে না কমে না নবী কারি বি করলে কোনো ধন সম্পদ কমে যায় না নিশ্চয়তা দান করেছে রাসোরম সাদকা করলে কারো ধন সম্পদ কমে যায় না বিভিন্ন রকমের বিপদ আপদ থেকে বালা বালামসিবত থেকে আল্লাপাক রক্ষা করেন যেটা আভ্যন্তরীণ বরকুত হয়তো এই দান খাইরাতের মাধ্যমে অনেক ব্যাধি থেকে সেবে বেঁচে আছে তার পরিবারের সদস্যরা বেঁচে আছে শরীরাকাতি থেকে তার ধন সম্পদ নষ্ট হওয়া থেকে আল্লাহপাক তার হেফাজত করছেন এবং তাকে আল্লাপাক সুস্থ রেখেছেন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দিক থেকে আল্লাপাক হয়তো তার এই দান খায়রাত এবং সাহায্য সহযোগিতা আর আত্মীয়তা আর সম্পর্ককে সুন্দর করার জন্য আল্লাহ পাকের এই সব বরকত নেমে এসেছে যেমন সহি প্রমাণিত আল্লাহ পাক বলছেন যে আমলাম ইয়নাবা বেমাফি সোহেফা মুসা তাদেরকে কি জানিয়ে দেওয়া হয়নি মূসা আলি ইসালামের ওপর যে গ্রন্থ নাজিল হয়েছিল তাওরাব তাতে যা রয়েছে সোহব সাহি ফাতুনের বহু বচন সাহিফা পুস্তক বা পুস্তিকাকে বলা হয় আর সোহব একাধিক পুস্তিকা ছোট ছোট কিতাবকে পুস্তিকা বলা হয় আর তাওরাত যেহেতু বড় কিতাব একটি আল্লাহ ফাঁকের সেজন্য তাকে সোহ বলা হয়েছে এই সম্পর্কে কি জানানো হয়নি তাতেও তো এই ভালো কথাগুলি রয়েছে এগুলি প্রাচীন আদর্শ ওয়াইব্রাহিম আল্লাহ ওয়ফা আর এব্রাহিম আলী ইসলামের সহিফা সম্পর্কে জানানো হয়নি সোহ এব্রাহিম আল্লাহ সুরাহ আলাতে উল্লেখ করেছেন এর দ্বারা বোঝা যায় যে এব্রাহিম আলী সালামের ওপরও পুস্তক নাজেল হয়েছে যার নাম আমরা জানি না আল্লাহ জানাননি যিনি আল্লাহ পাক রব আলমিনের পক্ষ থেকে যা দায়িত্ব দেওয়া হয়েছিল তা পুরোপুরি পালন করেছিলেন আল্লা তার দায়িত্ব করা হয়েছিল তরফ থেকে পূরণ করেছিলেন আল্লাহর আল্লাহ যা নির্দেশ দিয়েছেন আল্লাহাক ইব্রাহিম আলি সালাম এই জন্য কোরআনে কারি মেয়ে অনেক প্রশংসা করেছেন ও আল্লাহ ইনসান তার আগের আয়ত আল্লাপাক বলছেন যে ইব্রাহিম আলিহি সালাম যিনি ওয়াদা পূরণ করেছেন আল্লাহ পাকের যিনি পূর্ণ দায়িত্ব পালন করেছেন আর ইব্রাহিমের সাহিফাতে আর মুসা সালামের সাহিফাতে আর কোরআন এ করিম রয়েছে এই বিষয়টি আল্লাহ যে ব্যক্তি অন্যের উঠাবে না। আল্লাহ তাজের ওয়াজেরা নয়া ওয়াজেরা মানে যে বোঝা বহন করে তো কোন বোঝা বহনকারী অন্যের বোঝা না। আপনি আপনার বোঝা উঠাবেন আমি আমার বোঝা উঠাবো এই আয়াতের অর্থ অত্যন্ত ব্যাপক পাপের বোঝা অন্যায়ের বোঝা শিলকুফুরি বোঝা যে কোনো এই রকমের পাপের বোঝা রয়েছে পাপের বোঝা আপনার পাপের বোঝা আপনাকে উঠাইতে হবে আপনার পাপের বোঝা অন্য কেউ উঠাবেন আপনার বাপু উঠবে না মা না আপনার ছেলে উঠাবে না। হ্যাঁ বাপ মা যদি দায়িত্বহীনতার পরিচয় দিয়ে থাকে বাপ মা আল্লাহ সম্পর্কে জ্ঞানই দিল না বাল্য অবস্থায় পরকাল সম্পর্কে কোনো জ্ঞানই দিল না তহিদ সিরকের শিক্ষাই দিল না পেট পুজারি ছিল দুনিয়ায় শুধু শিখিয়েছে हाँ तबश्य जवाब दी झलर कारण या पारण नालन पालन करे फरज दायित्व आल्लाचय कर आल्ला दिन देवी आल्लाके रसुलर सा परिचय करिए दीबीता करी तरज दायित्व जेहेतु पालन कर शिव निजे पपर कारण कलर बोझा उठाबेना ছেলের বোঝা হ্যাঁ ওই ভাগটা উঠাবে গুমরা যেহেতু হয়েছে না শিক্ষা দেওয়ার কারণে সেজন্য একটা ভাগ করে যারা পাপের রাস্তায় কাউকে ঠেলে দেয় একটা ভাগ করে পাপ যেতে থাকবে আর যারা নেকির রাস্তায় কাউকে নিয়ে যায় তো একটা ভাগ করে নেকি থাকবে। এই অর্থেও বাপ মা ছেলে মেয়েদের গুণা উঠাইতে পারে কিন্তু যদি বাল্য জীবনে সত্যিকার মুসলিম মমিন আল্লাহ ভিরু বানাবার চেষ্টা করেছে আল্লাহর দিন সম্পর্কে শিক্ষা দিয়েছে আর তারপরে স্বাবলক হওয়ার পরে বাপের কথা মান্য করলো মায়ের কথা মান্য করলো তখন আল্লাহ তাজের ওয়াজেরা তো ইজরা ওখানা কেউ কারো বিধানের ইসলাম নয় অন্যায় কাজ করল ছেলে আর বাবুকে আসামি করে বসলো গোটা বংশকে আসামি করে দিল এটা কোন মুসলিম করতে পারেন আল্লাহ আরাম করেছেন আল্লাহ তাজের ওয়াজেরা তো ইজরা ওখরা কোনো ব্যক্তি কারো বোঝা উঠাবে না ছেলে করলো আমি তো করিনি তার মা তো করে নেই তার ভাই তো করে নেই বাপে করেছে ছেলে কি করেছে ছেলে তো করেনি গোটা বংশকে শাস্তি দিয়ে ফেললেন আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে যারা এই কাজ করবে যারা এই রকমের সেই যারা নির্দোষী মানুষ কিন্তু দোষীর আত্মীয়তার কারণেই শুধু জড়িয়ে দিল অথবা তাদেরকে শাস্তি দিল জুল অত্যাচার করলো তাদেরকে জবাবদেহি করতে হবে ওয়ান লাই সালিল ইনসান ইল্লা মাসা আর আরও এই কথা রয়েছে এগুলি কথা আল্লাহ পাকের আগের কিতাবাদী তো রয়েছে কি রয়েছে যে ওয়ান ইনসান মাসা মানুষের জন্য আর কিছুই নেই একমাত্র তাই মানুষ পাবে মাসা যার জন্য সে প্রচেষ্টা চালাবে মানুষ তার চেষ্টা সাধনেরই ফল পাবে তাহলে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে ভালো চেষ্টা যদি করেন আপনি তাহলে ভালো ফল পাবেন আর আপনি কর্মহীন হয়ে বসে থাকবেন দুনিয়ার ক্ষেত্রেও আপনি কাজকর্ম করবেন না না ব্যবসা না চাকরি না রিজিকের সন্ধান আর বলবেন ভালো খেতেও কখনো দেবেন দুনিয়ার ক্ষেত্রে এই আয়াতের অর্থ সামিল হইতে পারে যে মানুষ যেমন মেহনত করবে তেমন ফল পাবে আর দিনের ক্ষেত্রেও ইমানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রেও মানুষ যে যতটা চেষ্টা করবে তার চেষ্টা হিসাবেই তার ফল শীঘ্রই পাবে যেমন হবে তেমন আপনার মেহনত যদি সঠিক পথে হয় ইমানের সাথে তহিদের সাথে আর রসুলের তরিকায় সন্ন্যত মোতাবেক বিদাতি তরিকাই নয় সেরকি মেহনত হলো না বিদাতি রসুলের তরিকা ছাড়া অন্য কোন তরিকার মেহনত হলো না মেহনত করে জিকির করছেন কিন্তু হু হার জিকির আল্লাহু আল্লাহু জিকির হিল্লা ই্লাহ জিকির কোনো কাজে আসবে যেমন মেহনত করেছেন সুতরাং বিদাতের ফল হচ্ছে গুমরাহি গুমরাহির পরিণাম জাহার আর যদি সন্ন্যতি মেহনত করে থাকেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ ইহি আল্লাহ আকবর আাহাতিল্লাবিল্লাহ সুহান আল্লাহ আহমদ সুবাহান্লাহ আজিম ইত্যাদ ইত্যে জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে এক দুটি আমি উদাহরণ দিলাম যে আপনার মেহনত যদি ভালো হয় তাহলে ফল ভালো হবে এই আয়াত থেকে এটাও বোঝা যায় যে মেহনতের ক্ষেত্রে আপনার মেহনতি আপনার কাজে আসবে আপনি এর ওপরে আপনি ভরসা করবেন আপনি অপর ভরসা করবেন নাও করতে পারে। তারপরে যেই ক্ষেত্রে প্রমাণ আছে যে নেকি পৌঁছানো যেতে পারে সেইভাবে শুধু নেকি পৌঁছবে যেমন হজ দিয়ে পৌঁছানো যেতে পারে নান খাই দিয়ে নে আর্থিক সাদা দান খায় দিয়ে নেকি পৌঁছানো যেতে পারে আর নেই দুয়া দিয়ে আউলিন যদি দোয়া করে সৎসন্তান হবে তাহলে দু দোয়া করবে বেনামাজী সন্তান জন্মিয়ে যাবে তো তখন কি দোয়া করবে আর ওর দুয়াতে হবেই বাকি তখন ভাড়া করতে চাইবে আর ভাড়া করার লোক দিয়ে কি সেই কাজ হয় যেটা নিজের দ্বারা হয় মজদুর দিয়ে ওই কাজ হয় না যেটা জমির মালিক নিজে যেটা করতে পারে কখনো ভাড়াটার লোক দিয়ে হবে না তো দোয়া নেক সন্তানের কথা বলা হয়েছে দোয়া করলে এছাড়া কোরআন খানি করে কোরআনের নেকিটা বক্সে দিলাম ইস সওয়াব সোয়াব ওরা যেটাকে বলা হচ্ছে সোহাবরে সানি করলাম কোল খানি করলাম ফাতেহাকি করলাম এই সব নবী সাল সালাম করেননি কবরের কাছে গিয়ে এগারো বার দুরুত পড়লাম নবী সাল্লাহ সাল্লাম করেননি এগুলি যখন করেননি তাহলে এগুলি হচ্ছে বিদাতির তরিকা আর এগুলি ওই মৃত লোক ওরও কাজ না অন্যরা করেও হবে না আর ও যদি করে যায় তবুও কবল হবে না কারণ বিদাত তার মেয়ে আসল আপনার যে মেহনত আপনি যতটা মেহনত করে গেছেন আপনি সম্বল নিয়ে গেছেন সেটা আপনার কাজে আসবে ওয়ানা আর নিঃসন্দেহে তার চেষ্টা সাধনার ফল শীঘ্রই সোফাই দেখানো হবে সোমাইফ আল্লাহ ফকরব্বুল আলামিন মানুষ যখন কবরে যাবে তখনই দেখা হবে যে হ্যাঁ তোমার রেজাল্ট ভালো বুঝতে পারবে আর যারা ভালো মানুষ তাদেরকে তার পূর্ণ মাত্রায় উত্তম বদলা দেওয়া হবে আর যারা মন্দ তাদের শাস্তি দেওয়া হবে ও আন্নাহ আধ আদহাকা ও আবকা আর আল্লাহ সেই সত্তা যিনি হাসিয়ে থাকেন আর কাঁদিয়ে থাকেন ও আন্নাহো ও আমা তা ও আহিয়া আর আল্লাহ সেই সত্তা যিনি মারেন আর যিনি বাঁচান কখনো শক্তি মারতে না এক সেকেন্ড আগেও মারতে না। আর কোনো শক্তি আপনাকে বাঁচিয়ে রাখতে পারে না এবং আল্লাপাকাল মানুষকে নারীকে ছেলে হোক আর মেয়ে হোক আল্লাহ যে সৃষ্টি করেছেন শুক্র বিন্দু দিয়ে এজা তুমনা যখন তা নিক্ষিপ্ত হয়েছিল আল্লাপা কিভাবে সৃষ্টি করলেন যে এই শুক্রবিন্দু নিক্ষিপ্ত হইল আর সেখান থেকে আল্লাহ A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for Stories of the Prophet. Nobiteh Kahini. Aaj son-da-shat-taye hap-puno-sham-prachar. Shokal Agarotay, Didha, Dando, Mullapodhe-rabhav, Prakrito-Vishashe-rabhav, A jibon japon dharmo -ke.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 কে কারমাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন হুসেন শাহিদুল্লাহ খান মাদানী আব্দুল রাজা বিন ইউসুফ कथाजे इतिबृत्ति विश्वमयर क्रम विकास परवर्ती अनुष्ठान আয়াত নম্বর আল্লাহ আল্লাহাকের সাদ করেছেন ওয়ান আলমিন মানুষকে হাসিয়ে থাকেন কাঁদিয়ে থাকেন মারেন বাঁচান আর যিনি সৃষ্টি করেছেন নারী পুরুষ বিন্দু থেকে যে আল্লাহ বিন্দু থেকে মানুষকে সৃষ্টি করতে পারেন আর কত দুর্বল আর কত তুচ্ছ পানি ছিল সে আল্লাহ ফাকর্বুল আলমিন কি দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম নন তাই আল্লাহ বলছেন ও আন্না আলাই হস আতাল আর তার ওপর দায়িত্ব রয়েছে আল্লাহর ওপরই এই দায়িত্ব রয়েছে দ্বিতীয়বার সৃষ্টি করা। আল্লাহ এই দায়িত্ব নিয়েছেন আমি পুনরায় সৃষ্টি করব ও আন্না হো আগনা ও আকনা আর আল্লাহ সেই সত্তা যিনি অভাবমুক্ত করেন আগনা মানে অভাবমুক্ত করে দেন হতে পারে অল্পই আছে আপনার কাছে ধন সম্পদ আপনার প্রয়োজনের জিনিস কিন্তু আপনি অভাবমুক্ত অভাবই নন এটাও আল্লাহ করেন ও আকনা আঁকনা মানে হচ্ছে আল্লাহ ধনাঢ়্য করেন কাউকে আল্লাহ পাকে অনেক ধনের মালিক করেন যে খেয়ে দিয়ে আরও বাঁচাতে পারে ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারে। বছরের ধান খেয়ে গম খেয়ে আবার জমা রাখতে পারে বিক্রি করতে পারে এইরকম আল্লাহ করেছেন ওয়ানো হরাবো শের আল্লাহ সত্তা যিনি মালিক আল্লাহাক সব তারকারী মালিক সবকিছুরই মালিক আর সবকিছুর সৃষ্টিকর্তা বিশেষ করে সেরা বিশেষ একটি তারকা কেন উল্লেখ করলেন এই জন্য যে এই সেরা নামক তারকাটির কিছু জাহিলিয়াতের আরব মুশেক গোত্ররা পূজা করত তাহলে সেই যুগে তারকা নক্ষত্রের পূজা ছিল এই জন্য বৃষ্টি হইলে আরো নক্ষত্র যে আকাশে দেখা গেছে আর এই মৌসুম এসছে সেই জন্য এই নক্ষত্র উলা আর আল্লাহ সেই সত্তা যিনি প্রাচীন আদ জাতিকে ধ্বংস করেছেন আদের সাথে আর উলা গনবাচক একটি শব্দ লাগিয়েছেন এই জন্য যে কেউ কেউ বলেছেন যে পরেও আরেকটি জাতি ছিল যাদের নাম আদ ছিল আদ জাতিকে আল্লাহ ফকরুল আলম ধ্বংস করেছেন যে আদ জাতির ছিলেনংস করেছেন ফামা আবকা আর তাদের কিউ অবশিষ্ট রাখেননি একজনকেও বাকি রাখেননি সবকে ধ্বংস করেছেন আল্লাহ ফকরবুল আলম এদেরকে ধ্বংস করেছিলেন বিকট শব্দের আজাব্দি আর ভূমিকম্পের আজাব্দি ও কাউমান আর এদের আদ জাতির পূর্বে আর সামু জাতির পূর্বে নৌ আলী সালামের জাতিকে আল্লাহ পাক মহাবন্যা দিয়ে ধ্বংস করেছেন এই সব লোকেরা কেমন ধ্বংস করলেন আল্লাহাকালমিন এই জন্য ধ্বংস করলেন যে এরা বড় জালেম ছিল আর বড়ই সীমালঙ্ঘনকারী ছিল এমনিতে আল্লাহ পাক কোন জাতিকে ধ্বংস করেন না তবে জালেম জাতির মাঝে যদি বসবাস করে আর একাকার হয়ে যান তাদের সাথে ওই মিশে যান যেমন ভালো মানুষদের সাথে আপনার সম্পর্ক তাহলে আল্লাহের আজাব সবাইকে সামিল হবে অন্যায় শক্তিশালী আর হক সত্য দুর্বল ভালো কাজ দেখতে পাওয়া যায় না আর মন্দ কাজ খোলাখুলি হচ্ছে প্রকাশ্যে হচ্ছে তখন আল্লাহ পাকের আজাব নেমে আসে যেকোনো জাতির উপর আল্লাহাকব্বুল আলমিন তাহলে এই আয়তে বলেছেন নোয়ালিস্লামের জাতি আদ সামুদের আগে এসেছে নোয়াল সালামের যুগের পরে আদ সামুদের যুগ আর এই আদ সামুদ এই দুই জাতি আরব দেশে এদের বাসস্থান ছিল সামুদ্র এলাকা ছিল তাবুকে এলাকা যাকে আল ওলা মাদায়নে সহলে বলা হয় আজকাল আর এই আদ সম্প্রদায়ের এলাকা ছিল ইয়মান সৌদি আরব আর ওমানের বর্ডার এলাকায় যেটাকে এম এমটি কোয়ার্টার বলা হয় একেবারে জনসূন্য রয়েছে শুধু মরুভূমি বসবাসযোগ্যরা এরই একটা অংশে এসব জাতি বসবাস করতো যাদেরকে আল্লাহাক ধ্বংস করেছেন আহওয়া আর উল্টে দেওয়া বস্তি যেই বস্তিকে উল্টে দেওয়া হয়েছিল আল্লাহ আজাবি আহুয়া আল্লাহ পাক রবুল আলমিন তাদেরকে তাদের আবাস ভূমিকে উল্টে নিক্ষেপ করেছিল আহুয়া আল্লাহ পাক উঠিয়ে নিয়ে আল্লাহ পাখের তাদেরকে জিব্রাহিরেছিল আর ওপর থেকে বৃষ্টি বর্ষণ হয়েছিল আল্লাহের আজাবের পাথরের ফাবে আল্লাহ মারা সুতরাং হে নবী মোহাম্মদ সাল্লা তোমার প্রতিপালকের কোন নিয়ামত সম্পর্কে তোমরা সন্দেহ করবে বা তোমরা মতবিরোধ করবে তা তো মানে মত বিবাদ করা হয় যদি মেরাউন মানে হচ্ছে আল্লাহামত সৎ কর্মশীলদের সম্মানিত করে আল্লাহকে নিয়ামত আমিয়া রসুলনকে সম্মানিত আর অসৎ লোকদেরকে আল্লাহকে আজাব দিয়েছেন এটাও নিয়ামত কারণ পরবর্তীকালে যত মানুষরা আসবে তাদের জন্য এতে শিক্ষণীয় বিষয় রয়েছে তারা এরকম হবে না কারণ জ্ঞানী মানুষ অন্য কে দেখে শিক্ষা নেই আরবিতে একটা প্রবাদ রয়েছে যে জ্ঞানী অন্যকে দেখে সংশোধন করে নেই চোর দেখছেন যে থানা পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আর খুব পিটুনি দিচ্ছে ওকে দেখেই জীবনে শিক্ষা নিলেন জীবনে চুরি করবো না অন্যকে দেখেই শিখলেন না মার খেয়ে শিখবে যে একবার চুরি করব তারপরে মার খেয়ে শিখবো না এরকম না হাজা নাজির মিনা নজরুল উলা। আল্লাহ ফকরবুল আলমিন এই শেষ নবী মহাম্মীদের মতোই মোহাম্মদ সাল্লাহ একজন সতর্ককারী আজেফাতিল আজেফা আহ আজেফা মানে হচ্ছে নিকটবর্তী হয়ে যা আজেফা একটি কেয়ামতের নাম কেয়ামতের অনেক নাম করা রয়েছে একটি হচ্ছে আজেফা নাম আল্লাহাক আজে ফা তিল আজেফা নিকটবর্তী হয়েছে আজেফা আগমনকারী মুহূর্ত আগমনকারী না ওর আগের যুগের তুলনায় অনেক যুগ কেটে গেছে পৃথিবীর মানব সৃষ্টির ওপর অনেক নবী রসুল এসছে ক্যামত কাছে চলে যদিও চোদ্দশো বছর হয়ে গেল কিন্তু ক্যামত কাছে চলে এসছে আসে আর কেয়ামতের ভয়াবহ অবস্থা কে আল্লাহ ছাড়া কেউ দূর করতে পারেনা কা সেফা মানে আর কখন হবে কত সালে হবে এটা আল্লাহ ছাড়া কেউ উদ্ঘাটন করতে পারে না কেউ সে সম্পর্কে জ্ঞান রাখে না এল মহাইন্দা রব্বি আল্লাহ বলেছেন যে হে নবী তুমি বলে দাও যে এর এল আমার রবির কাছে রয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না আমি নবী জানি না যে কোন সালে আর কত তারিখে কেমত হবে আফামিনা তা যাব তাহলে কি তোমরা এই বাণী শুনে বিস্মিত হচ্ছ আশ্চর্য হচ্ছ মানতে চাও না কেমন কেমন কথা কথা। আবার এইরকম করছো আচরণ আওয়ালকোন আর হাসাহাসি করছো আল্লাহ তাবকুন আর কাঁদছ না পাকের বাণী কোরআনে কেরিম শুনে যদি কান্না না আসে কোরআনে কেরিম শুনছেন আপনার গাড়িতে তে লওয়া চলছে অথবা বাড়িতে তেলাওত চলছে অথবা নিজেই তেলাওত করছেন হাসা হাসি করেছেন আর কোরআন তেলাওয়াত করছেন গল্প গুজব করেছেন আর কোরআন তেলাওত করছেন তাহলে এই চরিত্র খারাপ চরিত্র কাফের মুশ্রেকেরা কোরআনের কথা শুনলে হাসতো আল্লাহ তাদের সম্পর্কে বলছেন তো এইরকম যেন লক্ষণ আমাদের মধ্যে না থাকে এই জন্য কোরআন যখন তেলাওত হবে তখন মনোযোগ সহকারে শোনেন নীরব থেকে শোনেন গল্প করছি আর ওই তাল দিচ্ছি শুনছিও আর গল্পের দিকেও তাল এটা চলবে না ফার্স্ট টাইমে আনসে তো আল্লাহ বলছেন মনোযোগ সহকারে শুনো আর নীরব থেকে শুনো আল্লাহ তাহলে কোরআন শুনলে এইভাবে যদি শোনা যায় তাহলে আল্লাহ পাকে রহমত না আল্লাহ তোমরা কান্না করো না অর্থ না বুঝলে কি করে কান্না আসবে আরবরা রমজান মাসের তারাবীতে যদি মাকার বাদিনায় কখন নামাজ পড়েন দেখবেন যে কত লোক যে কান্না করছে এই তারাবীর তেলাওত শুনে আমাদের দেশে কান্না নেই কারণ না মানে তোমরা খেলতামাশাই মগ্ন হয়ে থাকিও না তোমাদেরকে বলছি তোমরা সকলে আল্লাহকে সেজদা করো এক আল্লাহকে সুতরাং শেষদাকে ভাগ করা যাবে না তাজমের শেষদা পীর জীবিত পীর মৃত পীর করা যায় ওলিকে করা যায় আর এবাদতের আল্লাহরী কথা ও আবুধু এবং সমস্ত এবাদত বন্দিগী আল্লাহর জন্য করো যেমন শেষদা আল্লাহর জন্য নামাজ আল্লাহর জন্য শেয়াম রোজা আল্লাহর জন্য হজকাত আল্লাহর জন্য লোক দেখানো যেন না হয় আর আল্লাহ ছাড়া কাউকে কিছু ভাগ যেন না দিয়ে দাওদুলিল্লাহ ওয়াবুধু এখানে শেষদার সন্নত রয়েছে যে ল করবে তার জন্য মুস্তাহাব আর যারা শোনবে মনোযোগ সকলে তাদের জন্য সোনাত ফরজ নাই অজেব নয় সুতরাং এসেছ দা কখনো কখনো সাহাবিরা যেমন উমারজিয়াল করেননি আর সাহাবিদেরকে বলছেন যাতে করতে তোমরা জেনে নাও যে এটা ফরজ অজেব নয় কারণ সময় করলে এটাকে ফরজ অজেব মনে করিনি আর মনে করবে যে হয়তো গুনাই করে দিলাম নাকি নবী সাল্লাম যখন সুরা নাজমি তেলাউ করে সোনান যে মজলি সাহেব সোনা ছিলেন মক্কাই নাজেল হওয়ার পরে সেখানে মমিন মুসলিমরাও ছিল আর কাফেররাও ছিল তারা যেহেতু ছিল সে বলছে না আমি কপাল মাঠ ইতে রাখতে পারবো না মাঠ কপাল রাখতে পারবো না আমি এত সুন্দর জায়গা আর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা শ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে মাথা কপাল এটা রাখা যাবেন। এক মুষ্টি মাটিটা উঠিয়ে কপালে ঠেকিয়েছিল বলছি এটি আমার শেষ দা আল্লাহ ফাঁক ওই ওকে হেদায়ত করেনি ওই যেই লোকেরা শেষ দা করেছেন অনেকে হেদায়ত হয়েছে ইমানের ইসলামের তৌফিক পেয়েছে কিন্তু ওকে হেদায়ত করেন তাহলে আপনার অন্তরে যদি অহংকার থাকে আল্লাহ কখনো হেদায়ত করবেন না আজকাল কিছু শিক্ষা দীক্ষা বেশি হয়ে গেলে মুসলিম সমাজে বড় কিছু হয়ে বৈজ্ঞানিক হয়ে গেছে ইঞ্জিনিয়ার হয়ে গেছে স্পেশালিস্ট হয়ে গেছে কনসালটেন্ট হয়ে গেছে বড় কিছু একটা হয়ে গেছে প্রফেসর হয়ে গেছে একেবারে তখন মনে করে নামাজ পড়া এইটা ছোটো কাজ আমি এত পাওয়ারে রয়েছে, আর আমি কপাল রাখবো এতে কপাল রাখবো জমিনে এগুলি আর চরিত্র এবং খালাফের চরিত্র আল্লাহাক হেদা দান করেন এবং আমাদের অন্তর থেকে اللہ فاکر رب العالمین اہم کرکے اہم کرکے جانا دورکوری دین وصل اللہ وعلا نبینا محمد وعلا آلی وصحبی اجمائن ملعرفت اللہ ربی اشرق النور بقلبی مانا البشر حیاتی ملعظا اللہ دربی یا لسعدی وہنائی یا لفوزی عيش إلا في رضا رب السماء مذ الله ربي حلو حلو حلو, حلو حياتي مذ الله ربي أشرق النور بقلبي أشرق النور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 उंड नंबर शून्य नोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजि बता पाठिएमेल कर समाधान এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুখানকে রাখবেনি কোরআন শুধুমাত্র মোমিনদের সম্পদ নয় देखूं, शाथे। आशून, कुरान ब रहमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी आज सन्द्या साढ़े पांच ट्रचार सकाल छंगे पीट टी